দয়াময় আল্লাহ কুরআন তিনি শিক্ষা দিয়াছেন কুরআন তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ আল্লাহ তিনি তাহাকে শিখাইছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে তৃণলতা ও বৃক্ষাদি তাহারি শীর্ষ দায়েরত রহিয়াছে রে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাতে তোমরা সীমা না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি কে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য রইয়াছে ফল মূল এবং খরচুর বৃক্ষ যার ফল আবরণ যুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ করিবে मानुष के पोड़ाटर मत शुष्क मृतिकाइते जीम के सृष्टि कर निर्धुम अग्निशी काईते उभयक अनुग्रह अस्वीकार कर তিনি দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়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 সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমু তাঁহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্ত অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের যিনি মহিময় মহানুভব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ রত। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে मनुष्य सम्प्रदाय आकाश मंडलियों पृथ्वी सीमा तुम्हरा जो अतिक्रम करते अतिक्रम करो क्मरा अतिक्रम करते सनद व्यती সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেশির তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নি শিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না চোক সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যে দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙ্গের রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়ও করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবার কোন অনুগ্রহ অস্বীকার করিবেই সেই জাহান নাম যা অপরাধীরা অবিশ্বাস করিত উহারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট দিবেন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়ে আছে প্রভমান দুই প্রশ্রবন কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরোমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঠে যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে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 সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ঘন সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণিউর চোখ সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান সময়ের মাঝে রয়ে আছে সুশীলা সুন্দরীগণ চোক দিবেন সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুরক্ষিত সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তুমি দের ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং অস্বীকার করিবে হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপাদকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব